ধারাবাহিকভাবে সালাদ বিষয় ইসলামের দ্বিতীয় অন্যতম রক্ষণ সালাদ বিষয় আমরা আলোচনা করি আর যে আমরা সমাজে আমরা দেখি যে সালাত শুরু করতে হইলে যখন থকবিরে তাহরিমা দেওয়া হয় মানে ফয়লা যে তকবির দেওয়া হয় এর আগে আমরা একটা আমল আমরা প্রচলিত আছে। আমরা দেখি যে রসুদ সাল আল্লাহাম হাদিস থেকে আমরা পাই যে রসুদাল্লাম হইসেন যে সালাদ শুরু হইব থকবির তাহনিমা দিয়া মানে আল্লাহ আকবর দিয়া সালাদ শুরু হইব এর আগে আমরা সব কিছু হালাল থাকে আল্লাহ একবার দিয়া আমরা সালাত যখন সালাতে মধ্যে প্রবেশ করি তখন আমরা লাগে কীতা হয় মাত খোয়া এদিকে ওদিকে তাকানি তারপরে খাওয়া অনেক জিনিস কীতা হয়ে যায় হারাম হয়ে যায় একটা এটার খাওয়া হয় তাকবিরের তাহারিমা মানে এই তাকবিরের মাধ্যমে হারাম হয়ে যায় অনেক জিনিস আমরা তখন সালাতে মধ্যে প্রবেশ করি আল্লাহর সাথে আমরা আমরা যোগাযোগ হয় আমরা হয়তো আল্লাহরে দেখি আর তো আল্লাহ আমরা দেখা এইভাবে আমরা সালাদা করতাম তারপরে এলিয়া যে আমরা যখন সালাতর মাঝে ঢুকিয়ে দি ঢুকার ফলে এইখানেও অনেক দোয়া আছে এর মাঝে সানা আছে সুভানাকা এর মাঝে আছে আল্লা বাই বাইনী এইখানেও আসে ওয়াজুয় জিয়া জিফাদামা ওয়া আর এইভাবে হাদিসায় এতে হব সালাত শুরু করবার আগে তাকবিরে তাহরিমার আগে কোনো মৌখিকভাবে পড়ার লাগে কোনো ইবাদত নাই এটা যা নামাজ ফাঁকর ফাঁকর লাগিয়ে যে দোয়া আমরা সমাজ ফোড়াও হয় এটার কোনো বৃত্তি সহি হাদিস থেকে আর সুসআহামের দর্শন থেকে পাওয়া না আমরা তকবীরে তাহরিমা দিয়ে সালাদ শুরু কর্ম আর সালাদ শেষ হইব সালাম দিয়েতেব। আমরা তকবীরে তাহরিমা শুরু কর্ম তকবিরে তাহরিমার আগে কোনো দোয়া রস আল্লাহ ইসলাম অসুনা থেকে পাওয়া যায় না আর আমরা জানি যে যে কোনো ইবাদত আল্লা সুবাহান হাজাত করতে হবলই তৈলে এই কারণ অন্যতম শর্ত হইলে রসুস আল্লাহ রসদি সাল্লামে কেছেন সল্লু কামার আইতমনি সল্লি সালাত আদায় করো যে এইভাবে আমার সালাত আদায় করতে দেখায় আর রসদালামের সালাত তাহনিমা দিয়া শুরু হয় তকবিরে আগে কোন মসল্লার মাঝে দোয়া বা জায়নের মাঝে ফাঁক করার কোনো দোয়া এই ধরনের দোয়া নাই এত আমরা রসুলের নির্দেশনা যেন আমরা সালাত আদায় করি আল্লাহ তৌফিক দান হরকাল নবীনা মোহাম্মদ ও আল্লাহ আলহি